থাকছে মোজেজা এবং প্রথমত আমরা আলোচনা করব আম্বি এক মোজেজা নিয়ে যেগুলোকে আয়ত্ত বলা হয় আমাদের মজেজা বলতে এমন অলৌকিক ব্যাপারগুলোকে বোঝানো হয় যেগুলোর মাধ্যমে দেখাতে মানুষ পারে না এবং এটাকে মজেজাও বলা হয় বাইজনাথও বলা হয় যেরকম আয়াত বলা হয় এই রসুলদের যে আয়াত বা নিদর্শন বা মজেজা বা বাই কিছু দৃষ্টান্ত আমরা দিচ্ছি मूसा के मर मजेजा हल्ते लाठी से रूपान्तरित करजा नहीं এবং তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এই সবগুলা হচ্ছে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাড়া তিনি করতে পারতেন না নিজের ইচ্ছায় কখনো তার পক্ষে করা সম্ভব ছিল না হ্যাঁ এইগুলো আমাদের সামান্য একটি দৃষ্টি আসার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আসার পর থেকে আমাদের অত্র অঞ্চলে এবং রিসারতের পরিসমাপ্তি ঘটেছে মোহাম্মদের মাধ্যমে এটা কি বিশ্বাস করতে হবে হম তিনি ছিলেন খাতবের বিহা উন্মার সালীনদের সর্বশেষ হ্যাঁ ব্যক্তিত্ব এবং এটার উপর সকল মুসলমান একমত এবং এটা ইসলামের একটি সুস্পষ্ট কথা যেটা সবাই জানতে পারত সুরে আসাদ চল্লিশ নম্বর আয়ালিমা আল্লাহ বলছেন মোহাম্মদ কখনো তোমাদের তিনি আল্লাহ এবং সর্বশেষ নবী এবং আল্লাহ বলছেন আল্লাহ আলীমা আল্লাহ সর্ব সম্পর্কে আপনার জ্ঞানী সুতরাং আল্লাহ যে সংবাদ দিয়েছেন তার উপর কেউ জ্ঞান দেখাতে অবশ্যই যাবে না তিনি সবচাইতে বড় জ্ঞানী अथवा रिसालत दाबीम्मद्लम पर से हाथ से मृत्यु दबीदार ये सन्देह नहीं दाबे से काफे हजरत मंडित لا تقوم الساعة حتى يبعث دجالون وكذبون قريبا من ثلاثين كلهم يزعموا أنه رسول الله تينيبالي شلن جي كيامو تعجبنا جوتكون فرجنتو كيسو دجال ومتوكي پتنونا حب جادر شنكا تحقبه پرائي ترجن ফেলে সুতরাং এরা মিথ্য এদেরকে বিশ্বাস করা যাবে না এবং বিশেষ করে প্রসিদ্ধি যারা পেয়েছে আপনার ইতিহাসের মধ্যে দাবির ক্ষেত্রে রসুলের যুগেই শুরু করেছিল ইয়ামার যিনি হ্যাঁ মুসাইলামা আল কদ্দাব সে মৃত্যুক মুসাইলামা আরেকজনের নাম ছিল আসফাদ আল আনসি করেছে। এবং তারা শাস্তিও পেয়েছে লাঞ্ছিত হয়েছে এবং পরবর্তীতে আমাদের উপমহাদেশে যে বেশি করে আন্দোলন সৃষ্টি করে ইংরেজ আমলে তার নাম হচ্ছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি যে ইন্ডিয়ান ব্যক্তি যে দাবি করে প্রথমত সেই মাহাদিয়ন্ত এবং শেষ পর্যন্ত সে এটাও দাবি করে সে ইসা এবং শেষ পর্যন্ত সে নব্বতের দাবি করে বসে হ্যাঁ ইসলামের ইতিহাসে প্রত্যেকে আসতে পারেন না এটা আল্লাহর পরিষ্কার বানেই সুতরাং এটাকে অস্বীকার করা ইমান হানির কারণ আল্লাহ আমাদেরকে বিশ্বাস অটল থাকা তো অভিজ্ঞান করুন